অনন্য এক আপেলের গাছ ওই গাছে যে আপেল হতো তা ছিল সোনার প্রতিদিন মালি আপেল গুনে রাজার হাতে তুলে দিত আপেল কম আছে মহারাজ রাজা ভীষণ রেগে যায় পরের দিন সকালে আবার একটা আপেল কম পরে আজ আমি আমার ছেলেকে রাতে গাছের পাহারায় বসাবো রাত নামে এবং মালির মেজ ছেলে মাঝরাতে একই ভাবে চলে এসো আপেল চোর আমার সামনে এসো রাত ঠিক বারোটা বাজার সময় ওর কানে শব্দ আসে ও ঘুরে দেখে একটা সোনার পাখি উড়ে আসছে গাছের দিকে আর সে যখন সোনালি না শুধু তার লেজের থেকে একটা সোনালি পালক খসে মাটিতে পড়ে যায় আর সে উড়ে চলে যায় পরের দিন সকালে ওই সোনালি পালক রাজাকে দেওয়া হয় এবং রাজসভায় সবাই আলোচনায় বসে প্রত্যেকের সিদ্ধান্ত নেয় যে এই পালকের মূল্য রাজ্যের সম্পদে সামনে এগিয়ে আসে এবং এই কাজের দায়িত্ব নেয় সবাস বড় ছেলে বেরোয় ওই সোনালি পাখি কে আর যখন জঙ্গলের ভেতরে আসে তখন পথের ধারে একটা শেয়াল কে বসে থাকতে দেখে দেখা ওকে আমি যা বলি মন দিয়ে শোনো সন্ধ্যের মধ্যে তুমি একটা গ্রামে পৌঁছবে দুই দিকে দুটো বান্ধশালা দেখতে পাবে একটা যেটা দেখতে খুব সুন্দর এবং মনোরম আর আরেকটা জন্য ওই বেঁচো কিন্তু মালির ছেলে মনে মনে ভাবে এর মতো একটা প্রাণী এই ব্যাপারে কি জানতে পারে তাই ও শেয়ালকে ছুঁড়ে মারে যেটা শেয়ালের গায়ে লাগে না আর সে জঙ্গলে পালিয়ে যায় তারপর সে আবার হাঁটতে শুরু করে এবং অবশেষ গ্রামে পৌঁছয় যেখানে দুটো পান্থশালা দেখতে পায় একটাতে দেখে সবাই নাচ খাওয়া দাওয়া করছে আর অন্যটা দেখে এবং ও তখন মনে হবে যদি আমি ওই বাড়িতে গিয়ে থাকি। তাই ও সুন্দর বাড়ির দিকেই যায় এবং পেট ভরে খাওয়া দাওয়া করে পাখির কথা এবং নিজের দেশের কথা একেবারেই ভুলে যায় দিনে এগোতে থাকে আর বড় ছেলে হেরত না আসার জন্য মেজো ছেলে একই দায়িত্ব নিয়ে সোনালী পাখি এবং দেশের কথা একেবারে ভুলে সময় এগিয়ে যায় এবার ছোট ছেলেও সোনালি পাখি খুঁজতে যাবে বলে ঠিক করে বাবা তুমি আমার দেখতে পায় এবং শেয়ালের থেকে একই উপদেশ শুনতে পায় তুমি যদি সেরালি পাখি চাও তাহলে ভাঙা চোরা বাড়িতে গিয়েই থাকবে ধন্যবাদ শেয়াল বন্ধু আমি শীঘ্রই তারা গ্রামে পৌঁছয় মালিয়ে ছেলে ওই ভাঙা চোড়া কুড়ি ঘরের ভেতরে ঢুকে যায় এবং সারা তোখানেই বিশ্রাম নেয় সকালবেলা ওই শেয়াল আবার আসে আরেকটা একটা ভালো উপদেশ নিয়ে এবার তুমি সোজা যাবে যতক্ষণ না একটা যার সামনে কিছু সৈন্য দেখতে পাবে যারা থাকবে। ওদের কিছু করতে হবে না। ঢুকে একটা ঘর দেখতে পাবে যেখানে সোনালি পাখি একটা কাঠের খাঁচায় আটকা আছে ঠিক তার পাশেই একটা সোনালি খাঁচাও রাখা আছে কিন্তু ভুল করে ওই খাঁচা বদলানোর চেষ্টা করবে না তাহলে পচতাবে দরজায় ছেলেটি ভেতরে ঢুকে দেখে শেয়াল যেমন বলেছিল ঠিক ভেতরে একটা ঘর আছে খুব বাজে দেখাবে যদি আমি এই সোনালি পাখিটাকে কাঠের খাঁচার বাইরে নিয়ে যাই ও সব কিছু শোনার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না আমি তোমায় একটা শর্তে ছাড়তে পারি আর রাস্তায় তার শিয়াল বন্ধুর সঙ্গে দেখা হয় তুমি দেখলে তো আমার উপদেশ শোননি বলেই তোমার কি অবস্থা হলো কিন্তু তুমি ভালো ছেলে আর তাই আমি তোমায় সাহায্য করবো ওই সোনালি ঘোড়া খুঁজতে দেখাশোনা করে ঘোড়াটাকে আস্তে আস্তে নিয়ে আসবে কিন্তু খেয়াল রাখবে পুরনো চামড়ার জিনটা নেবে সোনালি জিনটা ভুল করেও হাত দেবে না সবই ঠিকঠাক হয় কিন্তু যখন ছেলেটি ঘোড়ার দিকে তাকায় ওর মনে হয় আমি ওকে সোনার জিনার মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু একবার ছেলেটি প্রাণ ভিক্ষা চায় তুমি যদি কিছু করে আমায় ওই সুন্দরী রাজকুমারী এনে দাও তাহলে তোমায় আমি মারবো না আর তুমি ওই সোনালি ঘোড়া এবং পাখি দুটোই নিয়ে যেতে পারবে তারপর ওর নিজের পথে বেরিয়ে যায় এবং আবার পুরনো সাথে দেখা হয় তুমি যদি আমার কথা শুনতে তাহলে সোনালী পাখি এবং ঘোড়া দুটোই নিয়ে যেতে পারতে। তাও আমি তোমায় আর একবার সাহায্য করব। এখান থেকে সোজা যাবে যতক্ষণ রাজপ্রাসাদে পৌঁছবে রাজকুমারীর সামনে গিয়ে ওকে একটা চুম্বন দেবে মাঝরাতে রাজকুমারী স্নান কক্ষে যাবে ওরা যখন রাজপ্রাসাদে পৌঁছয় সবকিছু ঠিকঠাক মতই হতে থাকে মাঝ রাতে ছেলেটি রাজকুমারীর কক্ষে যায় এবং কালে চুমু দেয় আর রাজকুমারী তার সঙ্গে পালাতে রাজি হয় কিন্তু বেরোনোর আগে কাকুতি মিনতি করতে থাকে যে তাকে যেন বাবার অনুমতি যদি না আট দিনের মধ্যে আমার জানলার সামনের ওই পাহাড় ভাঙতে পারো ওই পাহাড় এতটাই বড় ছিল যে ওটাকে ভাঙা অসম্ভব ব্যাপার হয় আর সাত দিন পরে মাত্র সামান্যই হয় সে হতাশ হয়ে বসে যায় আর ঠিক সেই মুহূর্তে শেয়াল বন্ধু আসে সাহায্য করতে তুমি আমি তোমার কাজ করে দেব সকালবেলা উঠে দেখে পাহাড়টা আর নেই রাজা খুশি হয়ে রাজকুমারী ছেলেটির কাছে দিয়ে দেয় এবং ছেলেটি রাজকুমারী নিয়ে বেরিয়ে পড়ে এবং আবার সেই শেয়াল বন্ধুর সঙ্গে দেখা হয় हाथ मेला राजकुमार তারপর চট করে তাকে ঘোড়ার পিঠে বসিয়ে ওখান থেকে পালিয়ে আসবে তারপর পরের প্রাসাদে যাবে যেখানে সোনার পাখিটি আছে আমি রাজকুমারীকে নিয়ে দরজায় থাকবো রাজাকে ঘোড়াটা দেখাবে সে খুশি হয়ে পাখিটা নিয়ে আসবে তাকে বলবে তুমি একবার পাখিটা হাতে নিয়ে দেখতে চাও যে ওটা সত্যি সোনার পাখি কি না এই বলে পাখিটা নিয়ে পালিয়ে আসবে शेल जेमन जमन ठीक तेम ही सब क्या तुम सदेश असंख्य धन्यवाद ना तुम बंधु हा तर जादेश देव ফেরো যাওয়ার পথে মাথায় রাখবে সেই গ্রামে যেখানে ওর দুই ভাই ছিল ওখানে পৌঁছে ও খুব জেলামেলির আওয়াজ শুনতে পায় ও দেখে দুজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে তারা কে সেটা দেখতেও সামনে গিয়ে যায় জঙ্গলের ভেতরে আবার আসে যেখানে প্রথমবার শেয়ালের সঙ্গে দেখা হয়েছিল এবং দুই ভাই বলে চলো একটু নদীর ধারে গিয়ে বসে একটু বিশ্রাম নিন জল খাবার খেয়ে নিন উপদেশ ভুলে গিয়ে ছেলেটি রাজি হয়ে নদীর পারে গিয়ে বসে এবং আমরা সোনার পাখি এবং আরো জিনিস নিয়ে ফেরত এসেছি এই সব কিছু আমরা নিজেদের ক্ষমতায় জয় করেছি তারপর রাজ্যের সবাই খুব খুশি হয় কিন্তু ঘোড়া খাওয়া দাওয়া তুমে উঠতে পারে না আবার ওর শিয়াল বন্ধু চলে আসে ওকে বাঁচাতে তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমার কোন অনিষ্ট হতো না কিন্তু তাও তুমি আমার বন্ধু তাই সে গরিবের পোশাক করে নেয় এবং ছদ্মবেশে রাজসভায় যায় এবং রাজপ্রাসাদে প্রবেশ করা মাত্র ঘোড়াটি খেতে শুরু করে পাখি গান গাইতে শুরু করে এবং রাজকুমারী কান্না থামিয়ে দেয় তারপর সে রাজার কাছে যায় এবং ভাইদের খুলে বলে তাদেরকে বন্দি বানিয়ে শাস্তি দেওয়া হয় এবং রাজকুমারীকে আবার ছোট ছেলের কাছে তুলে দেওয়া হয় আর রাজার মৃত্যুর পর সেই ছেলেটি হয় উত্তরাধিকারী বেশ কিছুদিন কাটার পর সে একদিন জঙ্গলে ঘুরতে বেরোয় এবং পুরনো শেয়াল বন্ধুর সঙ্গে দেখা হয় এবং সে কেদে মিনতি করে ছেলেটির কাছে তার মৃত্যুর জন্য। দয়া করো করো। বন্ধু। তোমার কাছে এই একটা চেয়েছি। সংহিত বন্ধুর কথা রাখে শিয়ালকে হত্যা করা মাত্র সে একটি মানুষে পরিণত হয় আর তারপর জানা যায় শিয়ালটি আসলে ছিল রাজকুমারীর ভাই যে বহু বছর আগে এই জঙ্গলে হারিয়ে গেছিল